সালামসলিনা ما بعد فعن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إياكم والجلوس في الطرقات فقالوا يا رسول الله ما لنا بالمجالس نابد نتحدث فيها فقال رسول الله صلى الله عليه وسلم فإذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه قالوا وما حق الطريق يا رسول الله قال غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر بديو دارشك السرطة অনেক সময় এমন হয় যে আমরা রাস্তাঘাটে বসে থাকি বিশেষ করে স্কুল কলেজের ছেলেরা যুবকরা অনেক সময় রাস্তায় রাস্তাঘাটের আশেপাশে বসে থাকে গল্পগুজব করতে থাকে সেটার ব্যাপারে আমাদের বিধান কি সেটা আমাদের অবশ্যই জানতে হবে যে রাস্তায় যদি অবস্থান করে তখন রাস্তার কিছু অধিকার আমাদের উপর এসে যায় সেই অধিকারগুলো যদি আদায় না করে তাইলে আমরা দোষী সাব্যস্ত হবো এই কারণে এহাদিস থেকে আমরা রাস্তার অধিকারগুলো আমরা জানার চেষ্টা করব হজরত আবু সঈদ খুদির দিয়াল রাত্রীতিক মন্ডিত তিনি বলেন স্কুল যে তোমরা রাস্তায় বসা থেকে হ্যাঁ দূরে থাকার চেষ্টা করো অর্থাৎ প্রয়োজন ছাড়া রাস্তায় অবস্থান করোনা কারণ রাস্তায় অবস্থান করলে কিছু সমস্যা আপনি যদি রাস্তায় থাকেন বেগানা মহিলা আসবে বেপরের অভাব নেই তারা আসলে তারা তো চোখে পড়বে তখন তো আপনি গুণের বাগি হচ্ছেন সুতরাং রাস্তায় বসা এমনিতেই ঠিক নাই কিন্তু যদি একবারে বাধ্য হয়ে যায় যেমন সাহবাহিক রাম বললো ইয়ারে সুর আল্লাহমাল আবুত্তন হে আল্লাহ রসুল আমাদের গড়ে তো সংকীর্ণ এখানে বসার জায়গা নেই সুতরাং রাস্তায় মাঝে মাঝে আমাদের আলোচনা করার জন্য একেবারে সাথে বসতে হয় তখন সুর আকরম সালাম বললেন ফাইদা যদি তোমরা তোমাদেরকে অবশ্যই বসতে হয় তোমরা যদি এটা থেকে দূরে না যাও তাইলে তাইলে রাস্তার অধিকার আদায় করতে হবে রাস্তার অধিকার কি বললেন ওমা হাকুতারিখ আর সুরল্লাহ যে রাস্তার আবার কি অধিকার আছে মানুষের উপরে তখন না সুর আকরম সালাম বললেন গদ্দুল বা তোমার চক্ষুকে নিম্নগামী করতে হবে যখন কোনো বেগানা মহিলাকে দেখবে যখন কোন বেপার দমাইলাকে দেখবে তখন কিন্তু তাদের দিকে তাকাতে পারবে না বরং চোখটাকে নিম্নগামী করবে নিচের দিকে নামিয়ে নেবে ওয়াকফুল এবং যদি কোনো রাস্তাঘাটের মধ্যে কোন খারাপ কিছু কষ্টদায়ক বস্তু যদি দেখতে পাও তাইলে সেটাকে সরিয়ে দিতে হবে একজন বসে আছে। হঠাৎ চোখে পড়ল যে একটা কাঁটা আপনার ওইখানে রাস্তায় পড়ে আছে অথবা একটা পাথর পড়ে আছে যেটার উপর দিয়ে আপনার কোনো গাড়ি যেতে পারে মানুষ যদি এটার উপর দিয়ে যায় হুজট খেয়ে আপনার পড়তে পারে এই কারণে অবশ্যই তাকে সেই জিনিসটা সরিয়ে দিতে যেন আরেকজন রক্ষা পায় এরকম তৃতীয় নম্বর যেটা দায়িত্ব সেটা হচ্ছে ওর সালাম রাস্তায় যখন আপনি বসে থাকবেন তখন কেউ আপনাকে সালাম দিতে পারে তখন সালাম দিলে অবশ্যই আপনাকে সালামের উত্তর দিতে হবে এমন হইলে চলবে না যে আপনি গল্পগুজবে ব্যস্ত আসেন একজন সালাম দিয়ে চলে গেল আপনি সালামের উত্তর দিলেন না তারপরে হ্যাঁ চার নম্বর যেটা সেটা হচ্ছে আলিল মারুফ যে সৎ কাজের আদেশ করতে হবে যখন দেখেন যে একজনে আপনার সামনে দিয়ে গান বাদ্য এখন তো বর্তমানে মোবাইলের মধ্যে গান বাদ্য চালিয়ে অনেকে রুট দিয়ে হাঁটে যায় পকেটে নিয়ে আপনার গানটা চালিয়ে দিয়ে সে শুনতে শুনতে যায় আপনি যখন এরকম অপকর্ম করতে দেখবেন অবশ্যই তাকে বলবেন যে বাইজান হ্যাঁ তুমি चलो ना तुम्हें दूर क्या सामने आखिर भलो क्या करो एक खराब क्या करते देखिए ना करो सूतरा ख्याल करते रास्त বসি তাই রাস্তার অধিকার গুলো আদায় করব। আবারও বলছি যে এক নম্বর হচ্ছে চোখকে নিচু করা এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কোন কষ্টদায়ক বস্তু দেখলে সেটাকে সরিয়ে দেওয়া তৃতীয় নম্বর হচ্ছে কেউ সালাম দিল্লা সালামের উত্তর দিতে হবে তারপরে চার নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে আল্লাহ আমাদেরকে রাস্তায় বসলে রাস্তার অধিকার গুলো আদায় করার তৌফিক দান করুন ওসলি